শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে চতুর্থ পরিচ্ছেদ জন্মোৎসবে ভক্ত সঙ্গে সন্ন্যাসীর কঠিন নিয়ম বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা ঠাকুর আজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না শরীর তত ভালো নয় তাঁহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল ঠাকুর স্নান করিতেছেন ভক্তেরা স্নান করাইয়া দিল ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন একঘটি জল আলাদা করে রেখে দে শেষে ওই ঘটির জল মাথায় দিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ বড় সাবধান এক ঘটি জলের বেশি মাথায় দিলেন না স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া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 আরও ভক্তের সমাগম হইয়াছে রাম নিত্যগোপাল কেদার চাটুর্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন ইত্যাদি করিলেন ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন তুই কিছু খাবি ভক্তটির তখন বালক ভাব তিনি বিবাহ করেন নাই বয়স তেইশ চব্বিশ হবে সর্বদাই রাজ্যে বাস করেন ঠাকুরের কাছে কখনো একাকী কখনো রামের সঙ্গে প্রায় আসেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন তাঁহার পরমহংস অবস্থা কথা ঠাকুর মাঝে মাঝে বলেন তাই তাঁহাকে গোপালের ন্যায় দেখিতেছেন ভক্তটি বলিলেন খাব কথাগুলি ঠিক বালকের ন্যায় খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারের গোল বারান্দাটিতে তাহাকে লইয়া চলিলেন ও তাঁহার সহিত আলাপ করিতে লাগিলেন একটি স্ত্রীলোক পরম ভক্ত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 সেখানে কি তুই যাস বালকের ন্যায় নিত্যগোপাল বলিতেছে হাঁ যাই নিয়ে যায় শ্রী রামকৃষ্ণ পুনরায় বলিতেছেন ওরে সাধু সাবধান এক আধবার যাবি বেশি যাসনে পড়ে যাবি কামিনী কাঞ্চনী মায়া সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়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 ताड़ाताड़ी पूर्व हईते सवधान करते भक्त अबाक साधु सवधान भक्ता मेघ गम्भीर ध्वनि शनि